সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা সংক্রান্ত অধ্যায় নিয়ে রিয়াদ থেকে নিয়মিতভাবে ভাবে আলোচনা শুনে আসছি গত দর্শে আমরা রোজা ভঙ্গের কারণ এবং তার কিছু আদব এবং এর সাথে সাথে বিশেষ করে আশুরার রোজা সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনে আসছি তো আজকে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটি হলেই বাবু ফিল আশরিল ফাজহাজ মাসের প্রথম দশ তারিখে রোজা রাখার ফচিল প্রথম দশ দিন রোজা রাখার ফুজিরত এ বিষয়ে আব্বাস তিনি বলেন রসুল বলেছেন যে নেই কোন দিন যে দিনে নে আমল করা উত্তম বেশি আল্লাহ নিকটে এই দশ দিনের চাইতে তবে ওই মুজাহিদ যে জান মাল নিয়ে জিহাদ করতে বের হয়েছে কিন্তু তার জান ফিরা আসে নেই মাল ও ফিরা আসে নেই তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করা কি ফজিলত আল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদের উদ্দেশ্যে অবস্থান করা বলছেন দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চাইতে উত্তম বেশি সমান তারা যে অবস্থায় মারা যাবে সে অবস্থায় তাদেরকে করতে হয় কেয়ামতের দিন ওই তাজা ঘা নিয়ে তারা উঠবে এবং তাদের ঘা থেকে তাদের জখম থেকে রক্ত বের হবে তার রং হবে রক্তের মতো হবে এবং আল্লাহ রাস্তায় জিহাদ করেছে জান শেষ হয়ে গেছে শহীদ হয়েছে মাল ও আসেনি এই মুজাহেদ উত্তম কিন্তু গাজির চাইতেও জুলহাজ মাসের দশ তারিখে বাজত করা উত্তম বেশি গাজী বলতে জিহাদ করেছে কিন্তু শহীদ হয়নি যান ফিরে আসছে মাল ফিরে আসছে তাহলে ওই ব্যক্তির চাইতে জুলহাজ মাসের প্রথম দশ দিনের এবার উত্তম বেশি ওলামা একরাম বলছেন রোজার দিনের চাইতে এই দশ দিন উত্তম বেশি রোজার রাত উত্তম বেশি আর জুলহাজ মাসের প্রথম দশ দিন উত্তম বেশি ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশার আল্লা তশ রাতের কসম খেয়েছে সেটাই জুলহাজ মাসের এই প্রথম দশ দিন তাহলে এই দশ দিনে নেক আমল করা উত্তম বেশি নেক আমল বলতে কি আমল এ বিষয়ে আমরা হাদিস থেকে পাই যে আবদুল্লাহ বিন অমর রাজিয়ালাহালহ এবং আবু হর রাজিয়াল ওনারা এই দশ দিনে বাজারে বের হয়ে যে তাকবীর বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অলহাম এই তাকবির পুরা দশ দিন বাড়িতে বাজারে রাস্তাঘাটে যখনই চলতেন এই তাকবির বলতেন রাস্তাঘাটে যেখানেই চলতেন এই দশ দিন ওনারা ত্যাগ বীর বলতেন আচ্ছা এই দশ দিনে আর কী আবাদত করা যেতে পারে এই দশ দিন বেশি বেশি কোরআন তেলাওত করা যেতে পারে এই দশ দিন আর কি করা যেতে পারে এই দশ দিনে রোজা রাখা যেতে পারে সম দশ দিন মানে নয় দিন দশম দিন তো কুরবানির দিন নয় দিন পুরা রোজা রাখা রাখা যেতে পারে এবং এই দশ দিনে দান খরাত করা যেতে পারে সৎকা করা যেতে পারে এগুলি ভালো কাজ যে এই দিনগুলির মধ্যে এই ভালো কাজগুলো যদি আমরা করি তাহলে আল্লাহর নিকটে এই দিনগুলিতে ভালো কাজগুলি করা উত্তম বেশি কিন্তু এই দিনগুলিতে রাতগুলিতে বিশেষ কোনো এবাদত নিজের পক্ষ থেকে অতিরিক্ত করা সেরকম কোনো সাব্যস্ত নেই যে শরীয়তে যেগুলি সাধারণত এবাদত প্রত্যেক দিনে যেগুলি করা যায় সেগুলোও এই দিনে করা যেতে পারে রোজার ফজিলত আসুরার দিনের রোজার ফজিলত এবং জুলহাজ মাসের নয় তারিখে রোজার ফজিলত এ বিষয়ে আবু কাতাদার আল্লাহ তিনি বলেন রসালামকে জিজ্ঞাসা করা হয়েছে আরাফার আর দিনের রোজার সম্পর্কে আরাফার দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে অনেক জিজ্ঞাসা করা হয়েছে তিনি বললেন এক বৎসরের আগের গুণা এবং এক বৎসরের পরের গুণা মাপ সুবহানিম কয়দিন রোজা একদিন আরাফার দিন যেই দিন হাজি সাহেবেরা আরাফার মাঠে অবস্থান করবে ওই দিনে একদিনের রোজা রাখা এক বৎসর আগের গুণা এক বৎসর পরের গুণা মাপ কই এই হাজি সাহেব আমল আছে আমরা কয়জন জানি ফজিলত এক বছর আগের গুনা এক বছরের পরের গুণামাপ একদিন রোজা রাখা তো কোন দিন রাখতে হবে আরাফার দিনে আরাফার দিন কোন দিনকে বলা হয় যেদিন হাজির সাহেবরা আরাফার মাঠে অবস্থান করবেন তো এটার সম্পর্ক আরাফার সাথে তারিখের সাথে নয় আর সৌদি আরবে যেহেতু হজ হয় হাজিরা যেহেতু সেখানে আরাফার মাঠে অবস্থান করে তো সৌদি আরব তারিখ অনুযায়ী জিল হজ মাসের নয় তারিখে হাজির সাহেবরা আরাফার মাঠে যান আমাদের দেশে যদি ওই তারিখটা আট তারিখ হয় তাহলে আট তারিখে রোজা রাখতে কারণ তারিখ উল্লেখ নাই উল্লেখ হল আরাফার দিন যে দিনে থাকবে সেই দিনের মিহিফা ইবনে আব্বাস তিনি বলেন রসুরালাম তিনি আসুরার দিনে রোজা ও আমার মিহি এবং উনি রোজা রাখার হুকুমও দিতেন মুসলিম হাদিস তাহলে আশুরার দিনে রোজা নিজেও রাখতেন দিতেন এটা কারণ আমরা একটু আগে শুনেছি এর ফায় লাভ কি বলেন রসুলামকে জিজ্ঞাস করা হয়েছে আসুরার সম্পর্কে আসুর আর ফজিলত কি তখন তিনি বলছেন পূর্বের এক বৎরের গুণ আল্লাহ করে দেন সুহানের ইবনি আব্বাসম তিনি বললেন আল্লাহ বলেছেন আমি যদি আগামী বৎসর জীবিত থাকি ইলা কাবিল আগামী বছর তাহলে আমি দশের সাথে নবম রোজাটাকেও মিলিয়ে নেব রওয়াহ মুসলিম মুসলিমের রেবায় তাহলে আশুরার দিনের রোজার ফজিলজ্জিরা জানলাম এক বছর আগের গুণা মাফ হয়ে যাবে এবং আশুরার দিন কোন দিন মহারমের দশ তারিখ তো আল্লাহ বললেন আমি দশেও রাখবো এবং আগামী মাসেও বেঁচে থাকলে নয় তারিখও রাখবো কেন দশ তারিখ ইহুদ নাসারা রাখে উনি তার সাথে আর দিন জোড়া দিয়ে তাদের বিরোধিতা করেছেন এর পরে যেটা পরিচিত এ বিষয়ে আবু আয়ুব রাজিয়াল তিনি বলেন রস উল্লাহাম বলেছেন মানসাম যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে সোম পালন করবে এর পরে যদি সে রাখে সি তাম সওয়াল সাওয়ালের ছয়টি রোজা কানাকা সিয়ামি এই ছয়টি রোজা এক বৎসর রোজা রাখার সমান সোহান্লা এক বৎসর রোজা রাখার সমান রহমসি মুসলিমের ভাই তাহলে রমজান মাসের রোজা হলো ফরস এর পরের মাসে সাউবাল মাস এই মাসে ছয়টি রোজা রাখা এক বৎসর রোজা রাখার স্বভাব তো এই ছয়টি রোজা কখন রাখবো সাউবালের শুরুতেও রাখা যেতে পারে মাঝখানে শেষে পুরো সাওওয়াল মাসে রাখলেই হবে এটা আবার যে এক সঙ্গে ছয়টা রাখতে হবে এমনটাও কথা না দুটা রাখলাম মাঝখানে একদিন গ্যাপ গেল এরপর আবার দুটো রাখলাম গ্যাপ গেল সমস্যা নেই লাগাতার রাখতে হবে সেটাও রাখতে পারে অথবা ভেঙে ভেঙে রাখলেও রাখতে পারে তবে এখানে একটা জিনিস সেটা হলে। আল্লাহ বলছেন এখন যে সমস্ত মুসাফির ছিল সফরে কেন রোজা ভেঙেছে অথবা মহিলারা হায়ের কারণে রোজা ভেঙেছে তাহলে তাদের জন্য উচিত আগে এই ফরজ রোজার কাজা করা পুরা রোজা পুরা করা এরপরে নফল রোজা যে কোনো কারণে যদি রোজা ছুটে যায় সফরের কারণে বা অসুস্থতার কারণে অথবা মহিলাদের যদি মাসিকতার কারণে রোজা ছুটে যায় তাহলে এই রোজাগুলির কাজা আগে করে তারপরে যেহেতু আল্লাহ বলেছেন মানসাম রান রমজান রোজা পুরা করলো এরপরে সওয়ালের রোজা রাখলো সম্মানিত শ্রোতাও দশক মনেলে আমরা নফল রোজার ফজিল সম্পর্কে হাদিস শুনে আসতেছিলাম আবু কাতাদার যে আল্লাহ তালন তিনি বলেন রসুল্লাহাম ওনাকে জিজ্ঞাস করা হয়েছে এমনাইন সোমবারের দিনের রোজা রাকার সম্পর্কে ফাকাল তিনি বলেন বললেন সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে এবং সোমবারের দিনই আল্লাহ আলাইয়া ফিহি অথবা তিনি এটা বলছেন যে সোমবারের দিন থেকেই আমার উপর কোরআন নাজেল হওয়া শুরু হয়েছে তার সোমবারের দিন উনি জন্মগ্রহণ করেছেন এবং সোমবারের দিনেই কোরআন ওনার উপর নাজেল হয়েছে আরহ মুসলিম মুসলিম রে তো এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর এ বিষয়ে বাকি আলোচনা নিয়ে আবার আমরা আপনাদের সামনে উপস্থিত হনশাআ আল্লাহ জগতের জালক আল্লাহ রবুল্লা আলমিন সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন তোমাদের রবকে তোমাদের প্রতিপালককে ভয় করো আমাদের প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ব্যক্তি থেকে একটা থেকে তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো আল্লাহর সাথে কুফরি করো যারা আছে মাটিতে বং এই জীবন তারপরে মৃত্যু তারপরে যে আখেরাত এর যে একটা চক্র সেই মহান আল্লাহ রব আলমিনের দরকার সেই মহান এবং পরজগতের সফলতা দেখুন দুনিয়া ও আখিরাত প্রতি শুক্রবার বিকেল সাড়ে চারটে বাংলাদেশে ও বিকেল চারটে ভারতে বাংলায়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 Want to know more? Join us for Stories of the Prophet. See, 9 days, every day, every day, in the 18th Bangladesh. In the 18th century, in the 20th century, Shaykh Abdul Rajak. That's the question of the human being. The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 কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে দেখুন আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মনলী আমরা বিরতির পূর্বে জুলহাজ মাসের প্রথম দশ দিনের রোজার ফজিলত প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখা মোস্তাহাব সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখা মোস্তাহাব এ বিষয়ে জিজ্ঞাস করা হয়েছে রোজা রাখা সম্পর্কে ফকাল তিনি বললেন সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে এবং আমাকে দিন বানিয়েছেন তিনি এটা বলছেন যে সোমবারের দিন থেকেই আমার উপর হওয়া শুরু হয়েছে এবং সোমবারের দিনেই কোরআন ওনার উপর নাজেল হয়েছে আবু হাজা বলেন বলেছেন পছন্দ হয় যে আমার আমলটা এমন অবস্থায় যাবে যে আমি রোজা বসে থাকবো হাদিসুল হাসান তিনি আগ্রহী থাকতেন সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখার রাহু তিমিজি হাদিসটি বর্ণনা করেছেন হাদিসুন হাসান এবং তিনি বলছেন হাসান তাহলে এই তিনটি হাদিস থেকে আমরা এবং বৃহস্পতিবারে রোজা রাখার ফোন আল্লাহ নবীল রাখতেন এবং জন্মগ্রহণ করেছি সোমবার থেকে ওহিন আজেল শুরু হয়েছে আর দ্বিতীয় থেকে জানা গেল যে সোমবার এবং বৃহস্পতিবারের সাপ্তাহিক আমল আল্লাহর সামনে পেশ করা হয় তো এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় থাকে স্যাম অবস্থায় থাকে আল্লাহ নবী পছন্দ করতেন যে আমার আমলটা এমন অবস্থায় আল্লাহ সামনে পেশ হোক যখন নাকি আমি শ্যাম অবস্থায় ছিলাম এরপরে যেটা পড়েছি সেটা বলে বাবুক প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখা মুস্তাহাব এ বিষয়ে তিনি আমাকে তিনটি জিনিসের প্রথম প্রত্যেক মাসে তিনটি রোজা রাখার জন্য দুই রাখার নামাজ পড়ার জন্য আগে ভিত্তির ঘুমের পূর্বে তিনি বলেন যে আমার হাবিবদুরালাম আমার বন্ধু তিনি আমাকে জিনিসের যতদিন বেঁচে থাকবো ওই তিনটা জিনিস ছাড়বো না সেটা কি মিনকুল্লি সাহারিন প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখা জুহা তাস্তের নামাজ পড়া আল্লাহ আনামা হাত্তা ওতের এবং ভিতর পড়ার পূর্বে না শোয়া ভিতর পড়ার পূর্বে না শোয়া ভিতর পরে তারপরে শোয়া তাহলে আল্লাহ নবী সালাম উনি তিনটা জিনিসের রসিয়ত করেছেন প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা এবং চাষ্তের নামাজ পড়া চাষ্তের নামাজ আমি ফজরত শুনেছি কি ফজরত আল্লা বলছেন যে প্রত্যেক ব্যক্তি সকাল করে এবং তার শরীরে তিনশো জোড়া আছে এবং প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে তার জন্য সদকা করা যায় তো কোনো ব্যক্তি যদি সে চাষের দুই রাখার সালা করে তাহলে তার এই সকল জোড়ের পক্ষ থেকে সদকা আদায় হয়ে যাবে আলাই আবদুল্লাহ রাজি আল্লাহ তিনি বলেন বলেছেন যে ব্যক্তি একটি করে নেকি করবে আল্লাহ তালা তাকে দশ গুণ দিবেন তো মাসে যদি একটি রোজা রাখেন তাহলে দশ রোজা রাখার স্বভাব রাখলে রোজা আর তিনটা রাখলে তিরিশ রোজা তাহলে প্রত্যেক মাসের যদি কোন ব্যক্তি তিনটি রোজা রাখে তাহলে মাস এবং প্রত্যেক মাসে রোজা রাখলে বছরের স্বভাব তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম আকানুল তিনি কি প্রত্যেক মাসে রোজা রাখতেন রোজা রাখতেন তিনি বললাম তিনি কোন মাস থেকে রোজা রাখা শুরু করেছেন মুসলিম উনি বলছেন যে এটা কোনো দরকার নেই যে কোন মাস থেকে শুরু করবেন যে কোনো মাস থেকে শুরু করা যেতে পারে যখন করবে তখনই হবে বলেছেন যদি তুমি প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতে চাও তাহলে সেটা কোন তারিখে রাখবে বলছেন ফাসুম সালাহ তেরো তারিখে রাখো ও আর বা আষার চোদ্দো তারিখে ও খামসা আষার এবং পনেরো তারিখ। তাহলে প্রত্যেক মাসে রোজা রাখা মোস্তাহাব এবং প্রত্যেক মাসের কোন কোন তারিখে তেরো চোদ্দ পনেরো চাঁদের তারিখ চাঁদের তেরো চোদ্দো তারিখে রওয়াহু দাউদ আবু দাউদ হাদিস রেওয়াত করেছেন আনিবনি আব্বাসী নদী আল্লাহ আনহমা কল কান আর রসুল্লাহাম لا يفطر ايام البيض في حضر ولا سفر رواه النسائي باسناد حسن ابن عباس رضي الله عنه تني بولن رسول الله صلى الله عليه وسلم تني 3 দিন সফর এবং মুقيم অবস্থায় কোন সময় তিনি রোজা সারতেন না তার অর্থ হলো যে উনি গুরুত্ব সহকারে এই 3 টি রোজা রাখতেন এর পরে যেটা فضل من فطر صائما وفضل الصائم الذي يأكل عنده ودع الاكل لماكول عنده এ অধ্যায় হলেই যে রোজাদারকে ইফতারি করার কি এবং কোন রোজাদারের সামনে যদি খাওয়া হয় আর তাকে যদি খেতে ডাকতে হয় তাহলে সে কি বলবে এ বিষয়ে জুহানি রাজি আল্লাহ আনহু নাম কল মানু মিস্রুহি আল বিনী রাজি আল্লাহ তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন মান ফতারা সাহা যে ব্যক্তি কোন রোজাদারকে রোজার ইফতারি করাবে সে ব্যক্তি তার রোজাদারের সমাণাবের অধিকারী হবে তবে রোজাদারের সবাব থেকে কিছু কম করা হবে না রোজাদারের সবাব থেকে কিছু কম করা হবে না রহমিধি ইমাম তিরমিদি হাদিসে বর্ণনা করেছেন ওক আল হাদিস হাসান এবং তিনি বলছেন হাদিস হাসান এবং এরপরে যে হাদিসটি আন আনাস الله আনহু আন্না নাবিইয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাআ ইলা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু ফাজা আ বিখুবযিন ওয়া যায়দ ফাআকলা সুম্মা ক্বালা নাবিই আফতরা ইনকুম আসসাইমুন ওয়া আকলা ত্বাআমুকুমুল আবরার الله সাল্লাত আলাইকুমুল মালায়িকা রাওয়াহু আবু দাঊদ বিইসনাদিস সহীহ আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনে বলেন যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাআ তিনি খেলেন সুম্মী বললেন রহমত নাজেল হলো তো এটাও একটি দোয়া কোন ব্যক্তি ইফতারি করে খানা খেয়ে মেজবানের জন্য এই দোয়া করা শ্রোতা দর্শক মন্ডলী আমরা ফরস রোজা এবং তার আদব এর সাথে সাথে নফল রোজা যেগুলি রোজা আল্লাহ নবীসাল্লাম গুরুত্ব সহকারে রাখতেন এবং যেগুলি রোজার বিশেষ ফজিলত আছে এই বিষয়ে আমরা আলোচনা শুনে আসছি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকেও এই রোজাগুলি রাখার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে ওই সকল কাজ করার তৌফিক দান করেন যে কাজের বিনিময়ে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতসিব করেন এবং আল্লাহ পাকের সকল নাফরমানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই বলেই আজকের আলোচনা এখানেই শেষ করছি বা আসিরও দাওয়া না আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন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 এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ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 आईआर छाचलिंग नम्बर शून्य আমাদের ইমেল করুন আমি আপনারা দেখছেন তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য পৃথটিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাবুল মারাম মিন আদিল্লাতিলাম এর মাধ্যমে করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুবুল মারামের দার্শে হাদিস শুধুমাত্র পিস বাংলায় দেখুন কাল রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে পিস বাংলায়